উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এ অসিয়াত করেছি যে আল্লাহ তাল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ হতে কাফিরদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন যথাযথভাবে পূরণ করা হয় তাদের নিরাপত্তার প্রয়োজনে যুদ্ধ করা হয় তাদের সামর্থ্যের বাইরে তাদের উপর যেন জিজিয়া ধার্য করা না হয়